بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا من من دعائنا الله وعمر صالحا وقال إنني من المسلمين رسول شافتا للامه قد كان مناد ان يلقاهم فاحبته من صدقه وما راى ان يلقاهم فاحبته من صدقه وما راى والصاحه د بسم الله الرحمن الرحيم والصلاه والسلام على سيد نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال المؤلف حفظه الله تعالى ثانيا ستر وهي ما تجب تغطيته ويقبح ظهوره ويستحى منه استحيا منه قال الله تعالى يا بني ادم خذوا زينتكم عند كل مسجد এবং সালাতের জন্য তা ফরজ হোক অথবা সন্ন্যত নফল হোক সমস্ত নামাজের জন্য আল্লাহ ফাকরুল শরীর কি আবৃত করা ঢাকা ফরজ করেছেন সালাতে সালাম নাজিল্লাপর যিনি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর কাপড়ে পোশাকে সালাতে আসার জন্য উৎসাহিত করেছেন আজকে আমাদের এ ফেকায় আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালাতে বা নামাজের শর্তাবলীর দ্বিতীয় শর্ত প্রথম শর্ত গত সপ্তাহে আলোচনা হয়েছে তা ছিল লজ্জায় স্থান আবৃত করা আওরাতন মানে হচ্ছে ঢেকে রাখার বস্তু আওরাত মানে হচ্ছে ঢেকে রাখার বস্তু উর্দুতে যে আওর বলে মহিলাদেরকে হ্যাঁ এটা উর্দু ভাষা ঢেকে রাখার বস্তু ভাষায় মহিলা জাতি জাতিকে আওয়া কেন বলে এই জন্য নয় আলোমার এত নারী আওরাতির পুরো শরীরটাই হচ্ছে ঢেকে রাখার বস্তু মাথা থেকে পা পর্যন্ত বেগানা পুরুষদের সামনে নারী জাতির শরীর হচ্ছে ঢেকে রাখার বস্তু আর যত মূল্যবান আর যেটা ঢেকে রাখা হয় সেটাতে মানুষের রুচিও থাকে এই পানিটা যদি বোতল খোলা থাকে তো আমি কেন আপনারা পান করবেন না করবেন বাড়িতে আপনার স্ত্রী খুলে রেখেছে আগে থেকে হ্যাঁ আর আপনি গিয়েছেন কেমন করবেন খোলা আছে ঢাকনা নেই কখনো করবেন না জি আজকাল অধিকাংশ মহিলারা বা যুবতীরা স্বামী পাচ্ছে না বিবাহ হচ্ছে না অর্থ স্বামী পেলেও যোগ্য স্বামী পাচ্ছে না তার পিছনে কারণ এটি অনুমুক্ত খোলা জন্য তো খোলা জিনিসের মূল্যক খোলা জিনিসের মূল্য সে খাদ্য বস্তু হোক অথবা অন্য কোনো বস্তু যত দামি জিনিস তত বেশি ভালো করে ঢেকে রাখে মানুষ হেফাজতে রাখে হ্যাঁ যত দামি জিনিস আপনার বাড়িতে স্বর্ণ আছে চাঁদি আছে আল্লাহ আর লোহাও রাস্তা লোহা রাস্তাঘাটে থাকে রড বাইরে পড়ে আছে ওর বাড়ি তৈরি করছে তাই না হ্যাঁ চাঁদিকে হেফাজতে রাখেন ওর চাঁদি বেশি হেফাজতে স্বর্ণকে রাখেন কারো বাড়ি মনিমুক্তা যদি থাকে ফুরিবো আপনি জানতে দেবেন না কাউকে যে আমার বাড়ি আছে সাতুরুল আওরা লজ্জা স্থান আবৃত করা হচ্ছে সালাতের শর্ত সমূহের দ্বিতীয় শর্ত আওরাত কি মাতা যেব যা ঢাকা আবশ্যক আওরাত মানে এমন অঙ্গগুলি যেগুলি ঢেকে রাখা আবশ্যক জহু রহু এবং যা প্রকাশ পাওয়া ঘৃণিত খুলে গেলে নিজে নিজেকে খারাপ লাগে আর অন্যদেরকেও দেখতে খারাপ আর যদি খুলে যায় তো মানুষ লজ্জা পায় যার খুলে যায় সেও লজ্জা পায় যদি লজ্জাহীন না হয়ে যায় ধীরে ধীরে হয়ে যাচ্ছে সেই জন্য ওকে কিছু কিন্তু তার যদি আসল প্রকৃতির ওপর থাকতো তাহলে আসল প্রকৃতি হচ্ছে নারীদের লজ্জা এমনকি পুরুষদেরও লজ্জা আছে আপনার ছোট ছেলে পাঁচ বছর সাত বছর সবার সামনে কিন্তু অনেকটা হবে না হয় ও যাকে ছোসল করে তার সামনে শুধু হবে মা যদি গোসল করে মায়ের কাছে মায়ের সামনে সামনে হবে না দেখি সেই জন্য আছে কারো সামনে হবে না কেউ যদি দেখে না শুরু করে দিচ্ছে পাঁচ বছরের বলছে কান্না গাড়ি কেন ও দেখলো বাথরুমে কেন ঢুকলো খুললো কেন কিন্তু ওরা মাছে কোন ব্যাপার না হ্যাঁ মসজিদ প্রত্যেক মসজিদের কাছে বা মসজিদে প্রত্যেক মসজিদে মানে প্রত্যেক মসজিদে কি করতে যায় সাল্লা জন্য অর্থাৎ প্রত্যেক সলাতে যখন নামাজের যাবে খরচ শোন না তোমার যে কোনো নামাজে তখন তোমরা তোমাদের সামনে করতে পারেন না সেই কাপড় দিয়ে আল্লাহর সামনে কি করে আসতে পারেন সহজ কথায় বুঝার চেষ্টা করবে যে কাপড়ে আমরা মানুষের সামনে বেরোতে পারি না সেই কাপড় নিয়ে শরীরে একজন লোক এইরকম সাধারণ কাপড়ে সাধারণ একেবারে কাপড়ে মসজিদে চলে যানো মসজিদে তো একজন দিনদার মানুষ ওই মোহল্লার ওকে বলছে যে মসজিদে দাওত নিতে বলছে চল না আমার বাসায় দাওতার আগে আপনার খাবার দুটো খেতে সে না যাওয়া যাবে না কেমন যাওয়া যাবে না এই পোশাকে যাওয়া যাবে এই কাপড় গ্রামের কারো বাড়িতে দাওয়াত খেতে যাওয়া যাবে না জি কিন্তু আল্লাহর সামনে যিনি রাজ্জাক রব্বুল আলমিন যিনি হায়াত মতের মালিক হ্যাঁ যার জন্য আপনার রুকু সে আশ্চর্য হয়ে যাবেন যেতেই পারবেন না হ্যাঁ আর গেল পরিষ্কার লুঙ্গি একটা নতুন যদি লুঙ্গির পরিবেশ থাকে তো একটা নতুন লুঙ্গিতে যাবেন তাই না নাকি ওই ছিঁড়া ফাটা হ্যাঁ গন্ধ ছড়াচ্ছে ওই নিয়ে যেতে পারবেন শরীরে গন্ধ সারাত ঘুমিয়েছেন কাপর চোপড় ঘেমে আছে তার সাথে সাথে সেটা এমন হইতে হবে সাজ হয় জিনত সাজ হয় সুন্দর কাপড় হয় যেটা আপনার কাছে দামি কাপড় হওয়ার নয় যে কাপড়টা আছে পরিষ্কার পরিছন্ন হইতে হবে পুরাতনই হোক না কেন আর সেই কাপড়টাতে লজ্জা স্থান আবৃত হইতে হবে যতটা শরীর ঢাকা জড়িয়ে ঢাকতে হবে আর সেই কাপড়টা গন্ধ ময়লা ইত্যাদি সব থেকে মুক্ত থাকতে হবে মসজিদ এই সালাতিন প্রত্যেক নামাজের সময় তোমরা তোমাদের সাজসজ্জা গ্রহণ করো এই ছিল আয়াতে কোরআন হাদিস শোনেন বলেছেন হায় মানে এখানে তার ওরনা বিহীন সাবালিকা হইলে কি লাগবে ওরনা লাগবে তাহলে বোঝা গেল সাবালিকা যদি না হয় নাবালিকা হয় আর নামাজ নামাজ পড়ে যদি নামাজ পড়লে হবে না হবে না যেমন একটা সাত বছর আট বছরের ছেলে নামাজ পড়লে নামাজ হবে কিনা ফরজ হয়নি নামাজ হবে ঠিক ওই রকমই একটা মেয়ে সাবালিকা এখনো হয়নি বারো তেরো চোদ্দ হয়নি মেন্স হয়নি কিন্তু নামাজ পড়ছে হবে না হবে না হবে এইরকম নাবালিকা মেয়ে যদি নামাজ পড়ে তো অন্য ছাড়াও নামাজ পড়া যায় এখনো মাসিক হয়নি কখনো ব্যতিক্রম হইতে পারে অন্যটা আগে চলে আসতে পারে তো সাধারণত মেয়েরা সাবালিকা হইলে মাসিক আসে এই জন্য সাবালিকাকে এখানে হায়দ বলা হয়েছে হায়েদ মানে ঋতুবতী মহিলা নয় কেন ঋ যদি এইরকম করে যারা বিনা ওস্তা লেখাপড়া করে মুক্তি হয়ে আছে তার এরকম ভুল করবে মহিলার নামাজ আল্লাহ কবুল করবেন না কেমন ইল্লা বে তবে ওনা দিয়ে হইলে কবুল হবে তো মাসিক অবস্থা এক মেয়ে আছে বা মহিলা আছে আর যদি ওড়না নামাজ পড়ে নামাজ হবে নাকি তো না পাড়া করে কি হবে নামাজ ঋতু অবস্থায় থাকা মহিলা নাই ঋতুর বয়সে যে পৌঁছেছে তারা সাবালিকা মাসিকের বয়সে যে পৌঁছেছে সে হচ্ছে সাবালিকা তো হায় মানে এখানে বাড়ির ওড়না ছাড়া মেয়েদের সাবালিকার হলে ওড়না লাগে তার আগে শরীরে কাপড় লাগে নামাজের অবস্থায় শরীরে কি লাগবে যারা লজ্জায় স্থান উন্মুক্ত রাখে তাদেরকে ফাহেস এবং তাদের এই কাজটিকে ফাহা কাজ অশ্লীলতা বলে আখ্যায়িত করেছেন করারি কেরিমে না ঢাকা উলঙ্গ চলাফেরা করা আল্লাহ কি বলেছেন ফাহা ফাহা হচ্ছে জেনা ব্যাবস্য ফাহা হচ্ছে সমকামা হচ্ছে মেলা মেলামেশা ফাহেদা ফাহেসা হচ্ছে নংরা ছবি পুরুষ অলঙ্গ ছবি ছবিটাই যদি সেটা পুরুষের পক্ষ থেকে অথবা নারী পক্ষ থেকে ধর্মের নামে উলঙ্গ থাকা ধরুন হিন্দু ধর্মের ন্যাংটা সাধু আছে আল্লাহ কোরআন ফা বলেছেন মুসলিমদের মধ্যে যারা গোমরা পথ আগে তাদের কি আল্লাহ বলেছেন যে তোমরা ফাহেসা কাজে লিপ্ত রয়েছে কারণ তারা ন্যাংটা হয়ে উল্লংঘ হয়ে কাবা ঘরের তফ করত। নারী পুরুষ বাইরে থেকে আসতো তারপরে মক্কার যারা বাসিন্দা স্থানীয় তাদের কাছ থেকে কাপড় ভিক্ষা করত যে কাপড়ে পাপ করেছি সব কাপড় দিয়ে ঘরে তপ করা যাবে না কি করতে হবে এসে পবিত্র ব্রাহ্মণ শুধু এতে ঢুকতে পারে তাদের মন্দিরে ঢুকতে অন্যরা বাইরে থেকে পুজো টুজা দাও তোমরা মন্দিরের কাছে আসতে পারবে না এটা হচ্ছে তাদের বাতিল ধর্মের শিক্ষা ঠিক তেমনই মক্কার শিক্ষা ছিল কাপড় ধার করো যদি কাপড় কমে যায় না পাও তাহলে ন্যাংটা হয়ে নারী পুরুষ কি করো তো অফ করো কা তো উল্লংঘ হয়ে খারাপ লাগবে না যখন ন্যাংটা ফির দেখিয়ে দিবে হ্যাঁ মুসলিমদের মধ্যে আজকে সভ্যতার যুগে যদি থাকে তাহলে সে অসভ্যতার নামের নামে হচ্ছে ঠিক কিনা নাকি না পীরদের জন্য চলবে কারণ মারেফতি কাপড় পীরা আছে মকার মুসরে তার মারেফতি কাপড় পেত না এগুলো হচ্ছে আমাদের দুর্বলতা হ্যাঁ অতি মহব্বত মানুষকে অন্ধ করে দেয় ামি কেন আরে আল্লাহর ঘরে তফ করছো আর উল্লংঘ হে নারী পুরুষ এটা কেন কালো তখন তারা উত্তরে বলতো না আলী হাব আমাদের পূর্বপুরুষ বাপদাদাদেরকে এই রকমই ন্যাংটা উল্লঙ্গ কি করতে আর বাপ দাদার ধর্ম তো অস্বীকার করা যায় না এটা তখনকার কথা না আজকাল বড় দলিল হচ্ছে অস্বীকার করবি তোর কয়টা বাপ বলে না বলে না দেশে যদি তাদের মিলাদ না করেন তাদের ওর না জান কি বলবে তোর বাপকে অস্বীকার করবি তোর বাপকে মানিস না ওইগুলো মানা হইলো না বাপের বাতিল ধর্ম মানলেন না সেই জন্য নাকি বাপকে মানা হইল না হ্যাঁ তো এই যুক্তি যদি আজকাল মানুষ বলি জ্ঞানের চর্চা ছিল করে এসছে ওইটা আসল ধর্ম আমার আর আল্লাহ তো এই নির্দেশ দিয়েছেন যে উল্লঙ্গ হয়ে কি করো তপ করো আল্লাহ নাকি অশ্লীলতার হুকুম দিয়েছে কত বড় মিথ্যা আল্লাহর আল্লাহ বলছেন হে নবী তুমি ওদেরকে জানিয়ে দাও কথার মক্কা মুশ্রেকদের এই তো অফ করা আছে এর অস্তিত্ব নেই মানব জাতির ইতিহাসে মানব জাতি কি এত নিচে নামিয়ে আল্লাহাক এদেরকে সম্মানিত গুরু ছাগল যদি উল্লঙ্গ হওয়া শরীরে কাপড় না রাখা এটাই যদি বন জঙ্গলের পশু কাপড়ে ধার ধরে কইল না আল্লাহ আলমন তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলো যা জানো না মিথ্যা কথা বলো যে আল্লাহ বলেছেন উল্লঙ্গে তপ করতে আল্লাহ বলেছেন কি বলছে পীর এত বড় মিথ্যা কথা এই ধর্ম তো বলে কি বলছেন তারা ধারণা করতো আন্না যদিন এইটাই হচ্ছে হ্যাঁ ধর্ম এটা হচ্ছে ইবরাইম আলিহিসাল্লাম ধরুন ইবরাইম করেছে যে কাপড় দিয়ে শরীর শর্ত আছে না কি শর্ত বলছে নামাজ শরীর ঢাকা কাপড়ের জন্য শর্ত মুবাহান প্রথম শর্ত সেই কাপড়টি বৈধ জায়জ কাপড় দুই নম্বর তাহের হইতে হবে তিন নম্বর ভিতরে শরীরের চামড়ার রং যেন বোঝা না যায় কাপড়ের বাইরে থেকে চামড়ার রংটা যেন টের না পাওয়া যায় হ্যাঁ চোখে না আসে তিনটি শর্ত প্রথম শর্তটা ব্যাখ্যা করি জাইজ কাপড় হইতে হবে মানে কি চুরি করা কাপড় হয় কাপড়টাই চুরি করে ধরে কাপড়ের দোকানে চাকরি করেন আর একটা রুজি দিয়ে ঘেদেছে টাকা দিয়ে কাপড় সুদের টাকা দিয়ে কাপড় হবে না ঘুষের টাকা দিয়ে হারাম কাপড় মোবা নয় তাইলে প্রথম শর্ত দ্বিতীয় পাক কবি তুলে অর্থাৎ কাপড়ে যেন বাইরে থেকে চামড়ার রংটা বোঝা না যায় আপনাদের কাপড়ে দেখে বুঝায় এই যে সাদা সুতি কাপড় পরে আছেন অথবা এই কাপড়ি পরে আছেন ধরেন হ্যাঁ কাপড় পরে আছে। থেকে এতটা দেখা যাচ্ছে না যাচ্ছে না এই জুব ভাই বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে ঠিক না সাদা কাপড়ে মোটামুটি যদি খুব মোটা সাদা কাপড় না হয় তাহলে বোঝা যাচ্ছে কিন্তু এই যে রঙিন কাপড় ভাইরা এতে বুঝা যাচ্ছে বোঝা যায় না এখন বুঝে একটা জুব্বা শুধু এই রঙিন প্যান্ট পরে প্যান্ট ও নেই কিছু নেই পায় জামাও নেই গেঞ্জিও নেই শুধু একটা জুব্বা আছে টাকার উপর পর্যন্ত একটা কাপড় নামাজ হবে না হবে না নামাজ হবে কারণ চামড়া রং দেখা যায় না কিন্তু সাদা কাপড় পরে আছেন হ্যাঁ সাদা জুব্বা যাবে না এই তিনটে পুরুষের শরীরে কতটা ঢাকতে হবে আর মহিলাদের কতটা ঢাকতে হবে এখন শোনেন আবার তোর জল পুরুষের শরীরের ওইসব অঙ্গ যতটা ঢাকা আবশ্যক আবৃত স্থান পুরুষের শরীরের আবৃত স্থানের সীমানা হদ মানে সীমানা সে নাবালক কিন্তু জ্ঞান বুদ্ধি আছে তার ভালো মন্দ জ্ঞান আছে নামাজ সম্পর্কে তমিজ করতে পারে তামিজ যেটাকে বলা হয়েছে এটা নামাজ নামাজে কি করতে না করতে হয় জানে যদিও সে নাবালক একে মোমাইয়াজ বলা হয়েছে অথবা শাহ বালক ফরজ হয়েছে নাবালক কিন্তু তার নামাজ সম্পর্কে জ্ঞান আছে তার তমিজ আছে নামাজ হবে না হবে না ওর নামাজ হবে শাহালকের যেমন নামাজ হবে তেমনই নাবালক যার এতটা নামাজ যে বুঝে শুরু থেকে শেষ পর্যন্ত তিন বছর চার বছর পাঁচ বছর হ্যাঁ কখনো কখনো হয়তো ছেলে সাত বছর আগে ছয় বছর সাত বছরে সেটা ব্যতিক রকম করে একটা দুটা ছেলে হইতে পারে যেমন একজন সাহাবি সম্পর্কে আছে তিনি বলছেন হদুল্লাহ যে আমি পাঁচ বছর বয়স ছিল তখন এইরকম করেছিলেন ওটা আমার মনে আছে তার হাদিস মহাদিস গ্রহণ করেছেন এর থেকে বলা হয়েছে ব্যতিক্রম অল্প কিছু ছেলে এরা আছে যারা পাঁচ ছয় বছরে কিছুটা তমিজ চলে আসে বুঝে চালাক বুঝে কিন্তু অধিকাংশ ছেলেমেয়েরা পাঁচ ছয় বছর কিছু বুঝে না শান্ত আমার সাথে নসবে কোন সময় আগেই টান দিল কোন সময় দিল হাত লম্বা করে তার মানে সাত বছর হইলে মোটামুটি আসলে ঠিক নয় তারা হাদিস পেশে জানে ওগুলো খন্ডন হওয়া উচিত হ্যাঁ কোলে করে নামাজ পড়েছেন হ্যাঁ ওমামা তার নাতনিকে তারপরে যেতেন তখন হাসান হুসেন এসে পিঠে চড়িয়ে নিতা গেছে কোন দলিল যে বাচ্চাদেরকে সাথে নিয়ে অনুমতি করতে আসতেন আপনি মসজিদে এসেন বাচ্চাটা ছুটে চলে আমার শুরু হয়েছে আপনার কাছে পৌঁছে গেছে তো কি করবেন ওকে পাশে না রাখতে তারা মুশকিল হ্যাঁ ধাক্কা দিলো তো কান্নাকাটি করে বছর পাঁচ বছর বাচ্চাকে নিয়ে আসে মেসরিয়া পর্যন্ত আর ইন্ডিয়ান পাকিস্তান বাংলাদেশে আধা নামাজ গুলো এইটা কোন জায়জ কাজ নয় কোন সবের কাজ নয় এটা তরু না এটা ফ্যাশন হয়ে গেছে আহ একটা দুটো বাচ্চা মায়া খুব বেশি ছেড়ে আসতে পারে না দশ মিনিটের জন্য আল্লাহ বছর হয়ে গেছে যাচ্ছেন না বাধ্য করে নিয়ে যান হ্যাঁ ওদের বহু মালেই হ্যাঁ শরীর আমল করে না বিশালামের হুকুমের উপর এদিকে যখন দেখা যাচ্ছে বারো বছর হয়ে গেছে তখন ফিরি ছেড়ে গেছে আমার আসে আশেপাশে যে ছেলেগুলোকে দেখতাম সাত বছর ৮ বছর এই বয়স গুলোতে নামাজ পড়তো আজকে এর কোনো আজকে পনেরো বছর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর ওই ছেলেগুলো যেহেতু চোদ্দ বছর ধরে ওখানে একই ভাষাতে আছে এক অপ্ত নামাজ পড়তো দেখেন কোন তর্বত নেই তার মানে জি তো আল্লাপাক মানুষের অন্তরে দেখেন বাপমার অন্তরে দেখেন যে কি চায় আসলে ছেলে মেয়েকে আমার বন্ধা তৈরি করতে চায় না পেট পুজারি রকম বাচ্চা আর শরীর ঢাকতে হবে কোনখান থেকে কোনখান ছেলে সন্তান হলে বা ছেলে পুরুষ মানুষ হলে মেনা শুরুরাতে এলা রুকবা নাভি থেকে শুরু করে নাভি সহ নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত মানে হাঁটু সহ হাঁটু ঢাকা থাকবে আর এদিকে নাভি ঢাকা থাকবে নাভির নিচে নামানো যাবে না সামনের দিকে প্যান্ট ওয়ালারা ওদের নাভির শেষ দায় যায় তখন দেখবেন ওদের টান দিয়ে চলে যায় এদিকে প্যান্ট চলে যাচ্ছে শার্ট এত ছোট যে শার্ট টান দিয়ে ঘাড়ের দিকে চলে আসছে আর মাঝখানে ফাঁকা হয়ে যাচ্ছে এভাবে নামাজ হবে না অনেকের নামাজ কিন্তু নষ্ট হচ্ছে এরকম করে এই জন্য লম্বা জামা নিরাপদ পাঞ্জাবি নিরাপদ জুব্বা অথবা এটাই যদি হয় তাহলে লম্বা করে তৈরি করে হ্যাঁ সবাই ছোট জামা পরে সেটা আপনাকে বাচ্চা আছে তাহলে ওর জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা জরুরি না সাত বছরের নিচের ছেলেরা তাহলে মাঝে মধ্যেও লঙ্ঘ হইতে পারে কোন সমস্যা নেই এমনি তরবতের জন্য কাপড় রাখবেন ঢেকে রাখবেন কিন্তু কথা হচ্ছে যে লঙ্ঘের অসুবিধা নেই যখন সাত বছর হয়ে গেছে তখন ঢেকে রাখেন আর বিশেষ করে নামাজের অবস্থায় দেখে নিয়ে নামাজ পড়াবেন আর তাদের জন্য আসল নামাজ আসলে নামাজামের হাদিস আলী রাজি আল্লাহকে বলেছিলেন তোমার রান প্রকাশ করিও না ওজুর এলা ফাখ হাই মাইয়িন কোন জীবিত অথবা মৃত ব্যক্তির রানের দিকে নজর দিও না নিজের রান প্রকাশ করিও না রান খোলা নিষেধ করলেন আর অন্যের রান যদি খোলা থাকে সে জীবিত না। না। এটা রান খোলা আছে কোথাও নজর পড়তেই নজর সরিয়ে নাও এবং ঢেকে দাও তো ঢাকতে পারছে না মৃত তো ঢেকে দাও আর জীবিত কেউ যদি রান খুলে আছে তাহলে ওর দিকে তাকাইন না আপনি নত করুন মাঝখানের জায়গাগুলি হচ্ছে আউরাত মানে ঢেকে রাখার অঙ্গ এগুলো ঢেকে রাখতে হবে দারাক হাদিস রয়েছে বর্ণনা করেছেন ওইসনাদ হাসান এখানে যেহেতু উল্লেখ করেনি এখানে বললে তা ভালো হবে লাইবিল কোন মানুষ যেন এমন একটা ছোট কাপড়ে নামাজ না পড়ে যে তার কাঁধের ওপর কোনো কাপড় নেই এক কাপড়ে নামাজ পড়ছেন আর কাঁধের উপর নেই লুঙ্গি এখান থেকে নিচে বাঁধা আছে কাদ খোলা অথবা এখান পর্যন্ত আছে কিন্তু কাদ খোলা এইরকম অবস্থায় নামাজ পড়তে না বিশ্বাস নিষেধ করেছেন জি সুতরাং এইভাবে নামাজ পড়া ঠিক নয় কি করতে হবে তাহলে এইরকম ছোট কাপড় তাহলে দুটো কাপড় লাগবে একটা গামছা বা গেঞ্জি যাতে কাঁধ ঢাকে হাফ হইলেও সমস্যা নেই এদিকে কি হচ্ছে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা হচ্ছে এতে নামাজ হয়ে যাবে ইনশাল আতুল বাহারেরাওরা মেয়েদের কতটা নাবালিকা যদি হয় তো মনে রাখবে নাবালিকা মেয়ের এতটা ঢাকা যথেষ্ট যতটা পুরুষরা আপনি নামাজ পড়ার সময় না মাথা ঢাকার কোন জরুরি বিষয় নেই টুবিটা আমাদের দেশীয় সাজ ভারত বাংলাদেশ পাকিস্তান ইসলামী সাজ কিন্তু মাথা ঢাকার কোন হাদিস নাই যে ঢাকতে হবে এমন কিছু নেই যে দেশে যে সাজটা ভালো ওই সাজটা আপনি গ্রহণ করেন আমরা আর দেশে এই সাজটা চলছে বলে এটা রাখছি তাই না দেশে গিয়ে গোটা বাজারে যদি কেউ একজন না পরে তো একা খারাপ লাগবে না লাগবে না সুতরাং হ্যাঁ তবে আরো দশ বিশ জন পড়ছে না কথা কিছু লোক মনে করে যে আরব দেশে হইলি মনে হিসনাথ এটা একটা না এটা হচ্ছে আরবদের সাজ এটা না বিশ্ব নাই রাখেন দেখতে ভালো লাগে আরবদের সাজটা দেশে গিয়ে আপনাকে টুপিতে ভালো লাগবে দেখছেন এলাকাতে শুধু পাগড়ি পরে আপনি যেমন কোন পরিবেশ আছে যেখানে শিরোয়ানি ভালো লাগছে শিরোয়ানি পরছে দেশে এসে শিরোয়ানি একেবারে ভালো লাগবে না এত দামি কাপড় তারপরে আমাদের দেশের আলেমদের ওটা ড্রেস কিন্তু এখানে ভালো লাগবে এখানে না হলে ওর উপরে ভালো লাগবে তাই না তো পোশাকের ক্ষেত্রে ইসলামে অনেক স্বাধীনতা আছে না সাত বছর আট বছর হয়েছে এখন সাবালিকা হয়নি মাসিক হয়নি তাহলে হাদিস শুরু পড়েছেন কিভাবে নামাজ পড়বে তাহলে মাথায় কাপড় না দিলে চল যেমন আপনার বিনা মাথায় কাপড় আপনি যেমন পুরুষ নামাজ পড়েছেন ওই নামাজ পড়ে কাঁধ ঢাকা আছে আর এইদিকে হাঁটু পর্যন্ত ঢাকা আছে যথেষ্ট এইরকম হবে নামাজ হবে সাবালিকা হলে তখন মাথায় ওনার লাগবে যাতে করে ঢাকা থাকে মুখ খোলা থাকবে হাত খোলা থাকে মুখ খোলা থাকবে নামাজের সময় হাত খোলা থাকবে পায়ের ক্ষেত্রে আবার কিছু আজ খুব বাড়াবাড়ি করে হ্যাঁ পায়ের পাতা যেন না দেখা যায় এর কোন শক্ত দলিল নেই যার ফলে এমন যেটা দলিল সেটা অতিরিক্ত চাপাবার কোন প্রয়োজন করে না জি আল্লাহ এতটা চাননি একটু আগে যে ছে সাবালিকা মহিলার হ্যাঁ আল্লাহ কবুল করবেন না ওড়না ছাড়া ওড়না না হইলে তার মানে কি করতে হবে সাবালিকা হলে গোটা শরীর মাথা ঢাকতে হবে হ্যাঁ কোন মহিলা যদি সাবালিকা হয়ে যায় অতপার সলাত নামাজ পড়ে এমন অবস্থা যে তার লজ্জা কিছু খোলা শরীরে কিছু খোলা গোটা শরীরে যেহেতু শরীরে কিছু খোলা পুরুষদের ক্ষেত্রে বললাম যে হাফ গেঞ্জি চলবে বারো বছর থেকে আপনার স্ত্রী নামাজ পড়ছে শাড়িতে নামাজ পড়ছে অনেকের স্ত্রী করে দেশে শাড়ি পরীতে নামাজ পড়ছে অত সাল কামিজে নামাজ পড়ছে এদিকে এই জায়গাগুলো খোলা বলছে বাড়ি তো কেউ আমি একাই নামাজ পড়ছি এখানে কোনো পুরুষ নেই আমার স্বামী শুধু আছে অথবা কেউ নেই বাড়িতে না নামাজ হবে না নামাজের পোশাক পোশাকে পোশাক ঢাকা থাকতে হবে এতটুকু এই হাদিস তার সাথে সাথে কোরআন আয়াত শোনেন এখানে দু তিনটি আয়াত রয়েছে নারীরা যাতে করে তাদের সাজসজ্জা প্রকাশ না করে ইল্লা মািনহা তবে যেটা নিজে থেকেই সাধারণত প্রকাশ পেয়ে যায় নিজে থেকে প্রকাশ পায় নিজে থেকে কি প্রকাশ পায় এক হচ্ছে ওপরের কাপড় এর সহিখ্যা শুন নিজে থেকে কি প্রকাশ পায়? ওপরের কাপড় মহিলা যদি দশটা কাপড় ওপরে থাকে যেটা ওপরে লাস্ট কাপড় সেটা দেখা যাবে না যাবে না রাস্তা দিয়ে হাঁটছে বোরখাটা দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না তো ওটা কি না। আর একটা হচ্ছে অনিচ্ছে কিন্তু কিছু প্রকাশ পেয়ে যা রাস্তা দিয়ে এক মহিলা হাঁটছিল বোরখা পরি বাতাস আসলো আর বোরখাটা একটু উড়িয়ে গেল তাতে পায়ের কি অংশ দেখা গেল গোনাগার নিজের থেকে প্রকাশ পেয়েছে সে প্রকাশ করেনি প্রকাশ করেছে মা গ্রামার ভালো একদল যারা বলে যে মহিলাদের চেহারা খোলা যায় হাত খোলা যায় পা খোলা যায় বাইরে অপর বেগানা পুরুষদের সামনে তারা এই আয়াতের কি ব্যাখ্যা করে জানেন ওয়ালা ওয়ালাই তাহান না তাদের শরীরে সাজসজ্জা প্রকাশ করবে না সাজসজ্জা মহিলাদের দুই রকম এক সাজসজ্জা হচ্ছে হ্যাঁ অলঙ্কার যেগুলো নিজে পরিধান করে সাজসজ্জার একটা কাপড় তারপরে গয়না হচ্ছে কৃত্রিম সাজসজ্জা তাই না সে গ্রহণ করেছে আর একটা হচ্ছে প্রাকৃতিক সাজসজ্জা মহিলাদের সেটা কি ওটা শরীর বডি মাথাতে পা চুল এটা সাজনা আল্লাহর দেওয়া এটা প্রাকৃতিক সাজসজ্জা মহিলাদের গোটা শরীরটাই সাজ দেখতে সুন্দর ঠিক না কোনটা বেশি ঢাকা গুরুত্ব রাখে ঢাকতে হবে আর এদিকে আপনার কি বলছে তাই না চলবে শরীরে বেশি আকর্ষণ আছে মহিলাদের শরীরের যেমন্ডল হাত আর পা কত ভুল কথা মুখমন্ডল প্রকাশ পায় না প্রকাশ করা হয় সাধারণ মানুষকে যদি এভাবে জিজ্ঞাসা করেন তো কমন উত্তর দেবে যে চেহারা নিজের থেকে প্রকাশ পাই না প্রকাশ করা হয় চেহারা যদি ঢেকে রাখে দিয়ে বা নিকাব দিয়ে প্রকাশ পাবে যারা চেহারা খুলে চলাফেরা করে যে আর মাথা ঢাকে পর্দা করে। হাত খোলা আর পা খোলা আর চেহারা খোলা অনেক সব পায়ে মোজা রাখে কিন্তু হাত খোলা আর চেহারা খোলা ওরা মনে করে মা যাহারা মিনা মানে চেহারা যায় যে আমাদের জন্য না ভুল কথা চেহারা নিজের থেকে প্রকাশ পায় না হ্যাঁ চেহারা প্রকাশ করা হয় যেটা নিজে থেকে প্রকাশ পেয়ে যায় মহিলা খুলে গেছে শরীর তাতে ঢেকে দেন গুণাগার হবে অথবা ধরেন এই রকম কোনো ক্ষেত্রে হোক হ্যাঁ হচুর খেয়ে পড়ে গেছে কিছু হোক না কেন জি এক কথা ইচ্ছা করে আর তারা যেন তাদের খোমর খেমারের বহু বছর তাদের না দিয়ে ঢেকে নেই তাদের বক্ষ কি এটা ভাব অর্থ করলাম ওয়ালিয়াদের তারা বা মানে টেনে দেওয়া ঝুলিয়ে দেওয়া তারা তাদের ঝুলিয়ে অর্না দিয়ে পুরোটা যেন ঢেকে দেয় যখন মাথার উপরে অর্না দিয়ে ঢাগবে বক্ষ ঢাকবে চারা ঢাকবে এবং এই আয়াতের ব্যাখ্যা নবীল সাহাবি মহিলারা করেছেন করেননি তারা আমল করেন নাই এ আমলের কথা তফসির আছে যে তারা এই আয়াতগুলি নাজেল হওয়ার পরে আয়ুব আইনান ওয়াহেদা একটা চোখ প্রকাশ করে দেখতেন একটা চোখ দিয়ে দেখতেন কোনটা আমরা ওই দাদি আমলের কথা বলছি দেখেছি ওদেরকে তখন থেকে এরকম পাতলা বোরখার কোন সিস্টেম ছিল না বহু লম্বা চড় একটা করে চাদর হইতো গ্রাম অঞ্চলে সেই চাদর দিয়ে গোটা শরীরকে পেঁয়া রাখতো মহিলারা আগের দাদি নানিরা। আর এই রকম করে ঘোমটা টেনে চলতো কায় ফুয়ে রাস্তার কিনারা কিনারা। আমি তো পুরো ঢাকিন নি একটু একটা চোখ খোলা থাকতো আর রাস্তার কেনারা সদর রাস্তা তো মোটেই চলবে না একেবারে রাস্তার কেনারা কেনারা চলতো অনেক পর্দা দাসের মহিলারা কি করতে জানেন পুরুষ যেমন মহিলা সামনে চলে আসছে বুক ফুলিয়ে তো কোন দিকে যাবো বাবা এইদিকে পালা নয় ওইদিকে পালা রাস্তা নেই দিন হয় তাহলে আর যদি হয় পুরুষ তাহলে ও বুক খুলে যাচ্ছে যে তুই তো আমি যাবো না রকম সব অসাধ এছাড়া যাদের কথা বলা হয়েছে তাদের সামনে চেহারা খোলা চলবে বাপের সামনে আপন ভাইয়ের সামনে ইত্যাদি এসব আল্লাপা গণনা করেছেন যাদের কথা মহারামদের কথা ওখানে যেন নিজেদের ওপর তারা ঝুলিয়ে নেই লম্বা চাদর যেন ঝুলিয়ে তারা পর্দা করে এ আয় নাজেল হওয়ার পরে লম্বা চাদর দিয়ে শরীর ঢেকে একচোখ খুলে সাহাবিয়া চলতেন সুরে আহ নম্বর উনষাট এই আয়াতগুলি নামাজের ভিতরেরও অবস্থাকে সামিল নামাজের বাইরে অবস্থা কে সামিল বিশেষ করে হেজাবের ক্ষেত্রে হেজাব আর নামাজের পোশাক পার্থক্য আছে হেজাবের ক্ষেত্রে যখন বেগারা পুরুষ থাকবে তখন চেহারা পর্যন্ত হাত ও ঢাকতে হবে বুঝা গেছে কিন্তু নামাজের ক্ষেত্রে হাত আর চেহারা ঢাকতে হবে না এই পার্থক্যটা সশমরে রাখবে দুটো মাসলা একটা হচ্ছে এটা হচ্ছে মানে নামাজের পোশাক আর আরেকটা হচ্ছে হেজাব হেজাবটা কোন ক্ষেত্রে বেগানাপুর বাইরে চলাফেরার ক্ষেত্রে বেগানাপুর শাসন অথবা বাড়িতে আছেন ডাবর ভাসর আছে হ্যাঁ মহিলারা তখন কিরকম হইতে হবে ওটা হচ্ছে হেজাব হেজাব করা দেখে এলাম মাথা খোলা কোন মহিলা দেখলাম না মালদ্বীপের মহিলাদের মাথা খোলা দেখলাম না বাঙ্গালী বা ইন্ডিয়ান পাকিস্তানি মতো মাথা খোলা আবার না এটা ইসলামী হেজাব নাই হচ্ছে হ্যাঁ চেহারা সহ ঢেকে বেকার পুরুষদের সামনে যাওয়া ঢিলা ডালা কাপড় ইসলামে হেজাব এই নয় যে টাইট গেঞ্জি থাকবে টাইট প্যান্ট থাকবে ঢিলা কাপড় হইতে যাতে বোঝা নাই যে নিচে কোথায় কি আছে না মাতান হে পুরুষরা তোমরা যখন নারীদের থেকে কোন সামান চাইবে ফার্স্ট আলু ওরা তাদের কাছ থেকে চেনা না আড়াল থেকে থেকে চাইতে হবে হেজাব সে বাড়ির আড়াল অথবা সামনাসামনি কোনো কিছু চাওয়া চাই কিন্তু কাটা করছেন নেওয়া দেওয়া করছেন হ্যাঁ যেমন ট্যাক্সি আপনারা একজন মহিলা আপনাকে পয়সা দিচ্ছে চেহারা ঢেকে দিতে হবে মিম কোনো কিছু যদি চাইতে হয় মাল সামান হোক আর টাকা হোক আর ভাড়াই হোক হ্যাঁ মিমারাই হেজাব আড়াল থেকে চাইতে হবে বা চাকর ন করে মালিক কাছ থেকে চাওয়া সরাসরি বাড়িতে ঢুকেন আমি ওরাই সেই হেজাবটা চেহারা হেজাব অথবা কি বললাম প্রাচীরের হেজাব অথবা বাড়ির সামনে গেটের পর্দার হেজাব হোক হেজাব সবকিছু আমি যা আতহার কলুবে হিন না এটা এই পর্দার আড়াল থেকে যদি নেওয়া দেওয়া হয় পুরুষ নারীর বেগানা পুরুষদের থেকে তাহলে এটা কি অধিক পবিত্রতার কারণ হবে তোমাদের অন্তরের জন্য আর নারীদের অন্তরের অন্তরে নিয়ত কিন্তু সামনাসামনি দেখা দেখি হবে তখন ধীরে ধীরে দুই চোখ দুই চোখের সাথে সাক্ষাৎ করবে আর চোখে চোখে যেমনই পড়ে যাবে তখন আকর্ষণ স্বাভাবিক পুরুষের যেমন হইতে পারে নারীর দিকে নারীর আকর্ষণ পুরুষদের দিকে হইতে পারে আর তখন একটা ইচ্ছা হবে একটু কথাই বলি না হয় হ্যাঁ বড় ইচ্ছা হবে যে একটু গল্প করে আর এগুলি খুব প্রসিদ্ধ এবং অনেক দলিল রয়েছে কি প্রমাণ করে প্রমাণ করে আল্লাহাল আতাকুল্লাহ আমি আজানে গোটা শরীরটা হচ্ছে যদি অপর বেগানা পুরুষ থাকতো সেখানেও চেহারা রাখতে হবে হারামে নামাজ পড়ছেন আর এদিক সেদিক থেকে নজরে আসছে তাহলে তখন কি করতে হবে চেহারা টাকা থাকতে হবে আমি খালিন তবে মহিলারা যদি খালি জায়গায় নামাজ পড়ে মিনারেজ এমন জায়গায় নামাজ পড়ে যেই জায়গা বেগানা পুরুষ থেকে শূন্য কোন বেগানা পুরুষের ভিতরে হোক অথবা খোলা মাঠে এমন জায়গায় নামাজ কোন পুরুষ নজরে আসে না সেটা আলাদা নিজের চেহারা এরকম হাত খুলবে অরিজিল পা খুলবে পা কতটা ব্যাস হ্যাঁ টাকা নিচে থেকে টাকা নিচে বরং আরো লম্বা করে নামানো উচিত জি হ্যাঁ তো এক কথা পায়ের তলা পর্যন্ত ঢাকতে হবে এর কোন দলিল একটু আগে বললাম না মহিলারা তাহলে চেহারা খুলতে পারবে আর পায় পায়ের তলার টুকু খুলতে পারবে কারণ নবী সালাম ছাড় দিয়েছেন আসমার্লাহাদ মহিলাকে আন্তঃালিয়া তার ওই কাপড়ে নামাজ পড়বে যে কাপড়ের মধ্যে মোজা ছিলাম সুতরাং মহিলাদের জন্য বাধ্যতামূলক বলা যে নামাজের ভিতরে মুজা পড়বি আর কিছু আছে কট্টর এক পরিবার ঐরকম শুনলাম পাঁচ টাইম নামাজ পড়বে তার স্ত্রীকে বাধ্য করছে মুজা পড়ার জন্য কষ্টকর না সংসারে কাজ করছে রান্না এই সেই তার মধ্যে নামাজ পড়তে হবে হাতের মুজা পড়বে পায়ের মুজা পড়বে এভাবে নামাজ পড়বে না এগুলি কঠোরতা যেগুলি জায়জ নাই ওয়াম মোমাই আসা সাবালিকা হয়নি নামাজের অবস্থায় মাথা ছাড়া মাথা খোলা থাকলে অসুবিধা নেই পুরুষদের মত যেমন বললাম খোলা থাকবে হাত খোলা থাকবে পা খোলা থাকবে হাত পা আর চেহারার ক্ষেত্রে বড় মহিলাদের মতো আর মাথা আর বিষয়টি পুরুষদের মতের আল্লাহর আল্লাহ হুকুম করেছেন অতিরিক্ত পরিমাণ ফিস নামাজের ভিতরে যে শরীর ঢাকতে হয় তার বেশি অতিরিক্ত আর হুকুম করেছেন শুধু বলেননি যে শরীর ঢাকবে না বরং কি বলছে খুজু জি না থাকবো শুরুতে কিন্তু একটা বলে দিয়েছি আর লি আছে তাতে নামাজ হবে কি হবে না হবে কিন্তু আপনার কাছে জুব্বা আছে কোনটা বেশি সাজ জা বেশি সাজ জুব্বা নেই পাঞ্জাবি পাঞ্জামা আছে হ্যাঁ পাঞ্জাবি পাঁজামা তুলনায় ভালো সাজ তাই না এখানে শুধু বলেননি যে শুধু কি ঘর লজ্জা স্থান আবৃত কথা বলেননি শরীর ঢাকো এ কথা বলেননি কি কথা বলেছেন তার সাথে সাথে সেটা এমন কাপড় দিয়ে ঢাকো যে কাপড়টা তোমার জন্য সাজ হয় নিম্ন শ্রেণীর কাপড় হ্যাঁ মহিলা কাপড় পুরাতন কাপড় পরে আসবেন না যথাসাধ্য ভালো কাপড়টা পরে নামাজ পড়ার চেষ্টা করবেন অনেকে আছেন অফিসের স্পেশাল কাপড় কিন্তু ওই কাপড়টা মসজিদের জন্য এরকম করবেন আর যেটা বেশি সুন্দর কাপড় মুসল্লি এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবি আল্লাহ অভিমুখী হ্যাঁ অন্তর দুনিয়ার লোভ লালসা আর পয়সার চিন্তা ধান্দা ওই সব সব ধান্দা থেকে মুক্ত করে অন্তরকে হিংসা বিদ্যাস শত্রুতা থেকে মুক্ত করে তার আগে দাঁড়াচ্ছে যারা কবর মাজার পূজারী তাদের অন্তরে বড় গলিজ নাপাক পাকি সির ভরা আছে গোকরা দিতে পারে আর ওই অবস্থায় না মাঝে ভালো স্বাদ প্রসাদ নিয়ে না শুধু জাহের ভালো হবে না বাতিল আগে ভালো হইতে ভিতরটা শির মুক্ত হইতে হবে মুক্ত হতে হবে মোনাফিক হচ্ছে সন্নদগুলি আছে সন্ন্যদ পড়ে মানুষের দিক থেকে আপনি প্রস্তুতি নিলেন আল্লাহর সামনে ফরজে ধরা যাতে ফরজটা সুন্দর হয় কিন্তু যারা একবারে শেষখানে ছুটি আসছেন আর একামত হইল কোন রকম এসে লাগলেন তো এইভাবে কখনো খুশু হয় না খুশু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাথা ঢাকার বিষয়টি মাথা নামাজে ঢেকে নামাজ পড়বেন না খোলা নামাজ পড়বেন বলছেন যে যেই দেশে আপনি বাস করেন বা যেই অঞ্চলে বাস করেন সেখানে মাথা ঢাকা যদি সাজ মনে করা হয় তাহলে মাথা মাথা মাথাঢাকার বিরোধিতা করবেন না একদল গোড়া মাথা ঢাকা ছাড়া নামাজ পড়তেই দিবে না যদি মাথায় কিছু না থাকে তো টুপি উঠিয়াও দিবে শেষ দ্বার অবস্থা টুপি উঠিয়ে দেবে মাথা এ ভাড়া ভাড়ি আর একদল এমন বিরোধিতা শুরু করেছে যে কোথাও মাথা ঢাকবো না ওটাও ভুল ওটা ভুল হক হচ্ছে না তেমন কেউ মাথা ঢাকে না সেখানে মাথা করে নজ পড়ার কোন অসুবিধা বোঝা গেছে কোন অসুবিধা নেই মাথা ঢাকাটা এবাদত নয় মাথা ঢাকাটা আর সলাতের পোশাক কিন্তু জিনত কোন দেশের জিনত ভারত বাংলাদেশ গোটা মসজিদের আপনি শুধু মাথা খুলে কে নজ পড় আপনিও লাগেন তার বিশেষ করে বাঙালি সমাজে ভারতের মধ্যে যদি কেরালা হয় শ্রীলঙ্কা হয় তামিল হয় তা আলাদা কথা মাথা খোলাটা কোন ব্যাপারই তাদের কাছে ঘিনার নজরে দেখা হয় তাই না আপনি কেন বিনাডুতে নামাজ পড়েন কিছু মলবি সাহেবরা আছে বড় রোগ এরা বিনাডুবিতে রাস্তায় ঘুরে বেড়া আর ভাই আলেম মানুষ আপনি হ্যাঁ মাথা টুবি দিয়ে আপনি চলাফেরা করেন অসুবিধাটা কোথায় আপনার ইতি আপনাকে আল্লাহ দুনিয়াতে সম্মানিত করবে তারপরে লোক মহবুত করবে তারপরে বিরোধী না আর টুপির ক্ষেত্রে গোড়াও না যেখানে টুপির প্রয়োজন টুপি লাগাবেন আর যদি কোথাও প্রয়োজন না থাকে সেখানে ছাড়লে কোনো দোষ করে দিলেন না বা নামাজে কোনো ঘাটতি হয়ে গেল যেমন গোড়া পন্থীরা মনে করি আব্বার থেকে শুনেছিলাম এটার নাম কিন্তু এটার নাম কিস্তি টুপি দল আছে কিস্তি টুপিওয়ালা কিস্তি কেন বলে ওই নৌকার মতো লাগে আর দল আরেক দল হচ্ছে ওই পাঁচ কলিওয়ালা টুপিওয়ালা इनकाना शत्रि जीफान से समझे सज मन बांगे माथाढ़ी दिए बा ধরেন এই রুমাল দিয়ে হ্যাঁ অথবা পাগড়ি দিয়ে যেমন বলবে না গুতরা দিয়ে ঢাকেন তাও না আর যদি পাগড়ি তাও কিছু বলবে না ঠিক না তাহলে আপনার যেটা ইচ্ছা সেটাই করে যেটা ইচ্ছা খালি মাথায় নজ পড়েন না হলে মাথায় কিছু দেন কোনো অসুবিধা নেই কোন অসুবিধা এখানে আজকের আলোচনা শেষ